দেখেন পাক মানে আল্লাহর জমিনে যত রকমের অবস্থা তৈরি হতে পারে সব অবস্থার মাসালা পাক বর্ণনা করে দিয়েছে আচ্ছা এখন এমন জায়গায় তালাকের ঘটনা ঘটল যে মোহর বিবাহের সময় মোহর নির্ধারণ না করলেও বিয়ে হবে তখন আজকে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে গেছে এই স্বামীর বাড়িতে স্বামীর সাথে অবস্থানের পরে মোহরে তার উপরে ফরজ হয়ে যাবে এটা নির্ধারণ করা লাগবে না। মানে বিয়ের সময় মোহর নির্ধারণ হয় বিয়ে বিয়ে হয়ে গেছে। হওয়ার যখন সে স্বামীর বাড়িতে যাবে স্বামীর সাথে সে অবস্থান করবে এই অবস্থানের সাথে সাথে অটোমেটিক মোহর ফরজ হয়ে যাবে এখন মোহরের পরিমানটা কি হবে পরিমাণটা হবে মোহরে মাসাল মোহরে মাসাল যে মোহরে মাসাল হইলেও মেয়ের যদি আর বনের বিয়ে হয় আরেক বনের বিয়ে হয়েছে ওই বনের বিয়েতে যা মোহর হয়েছে অটোমেটিক তার সেই মোহর মোহরে মাসাল এখন বনের বিয়ে হয় না তার ফুফর বিয়ে হয়েছে ওই মেয়ের ওই ফুফুর বিয়েতে যে মোহর নির্ধারণ ও ওই মোহর হয়ে যাবে এই এইগুলাকে বলা হয় মোহরে মাসাল মানে মোহর না ধরলে তখন মোহরে হয়ে যাবে তালাক হয়ে যায় তাহলে কি করতে হবে এরকম ঘটনা করতে পারে মানে বিয়ে হয়েছে এখনো অবস্থান হয় নাই বা মোহর নির্ধারণ হয় নাই আল্লাহ ইনতল যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় আলাল মোহসিন এমন অবস্থা যদি তালাক হয় তাহলে সামর্থ্যবানেরা তাদের সামর্থ্য অনুযায়ী ধনীরা ধনীদের সামর্থ্য অনুযায়ী অনুযায়ী হয় নাই এরকম অবস্থা যদি হয় তাহলে ধনীরা ধনীদের সামর্থ্য অনুযায়ী আর গরিব গরিবের সামর্থ্য অনুযায়ী কিছু সম্পদ উপকরণ স্ত্রীকে দিয়ে দিতে হবে খালি হাতে বিদায় করা যাবে না মাতা আমার নাই আল্লাহ মানে যারা আল্লাহ মোহসেন বান্ধবা তারা স্ত্রীদেরকে এইভাবে খালি হাতে বিদায় করবে না কিছু দিয়ে দিবে আচ্ছা এখন দেখা দিল মোহন নির্ধারণ হয়েছে কিন্তু স্পর্শ করে নাই মোহন নির তোমরা তাদেরকে স্পর্শ করো নাই ফার তোমা হইদা কিন্তু মোহন নির্ধারণ করা হয়েছে আগের ঘটনা ছিল মোহরও নির্ধারণ হয় নাই ঘটনা হলো মোহন নির্ধারণ হয়েছে তাহলে যে মোহর নির্ধারণ হয়েছে তারি উ তবে স্ত্রী যদি এর মধ্যে কিছু ক্ষমা করে দে স্ত্রী যদি বলে যে না অর্ধেকও লাগবে না আরো দেন আল্লাহ বলতেছে কোনো অসুবিধা নেই হাতে। তো সেই যদি আবার ক্ষমা করে সেটাও আল্লাহর কোন আপত্তি নেই মানে স্বামী যদি কোর্সী যা দোষী সবে দিব অর্ধেক দিব কেন তা আল্লাহ বলতেছে আল্লাহ এই ব্যাপারে আপত্তি স্বামী ইচ্ছা করলে ফুরা মোহর দিয়ে দিতে পারবে কিন্তু স্ত্রীর প্রাপ্য হলে অর্ধেক মোহর আবার স্ত্রী যদি মনে করে আমার অর্ধেক দরকার নাই এই অর্ধেকের অর্ধেক দেন তাহলে স্ত্রী ক্ষমা করে দিলে ক্ষমা করে দিতে পারবে। ওয়ান তাপ আল্লাপাক স্বামীদেরকে বলতেছেন স্ত্রীদেরকে বলে নাই পুরুষদেরকে বলতেছেন যে হে স্বামীরা তোমরাই বরং ক্ষমা করে দাও হে স্বামীরা তোমরা বলে তাকোয়া এটা তাকওয়ার জন্য অধিক নিকটবর্তী অর্থাৎ তোমরা যদি পুরাটা দিয়ে দাও তোমরা তাড়াতাড়ি মোট তাকেন হইতে পারবা তুমি ইচ্ছা করলে তো পুরো মোহরে দিয়ে দিতে পারো বিয়ে করছে তো পুরো মোহর দেওয়ার বিয়ের সময় কি নিয়ে এরকম যে কদিন পর স্ত্রী থেকে মাফ লইলো মোহর দেখ আরর দেখ। এরকম অনেকের নিয়ত থাকে আমাদের দেশে আমি বললাম যে মাফ করে দিছে তো আলহামদুলিল্লাহ মাফ করে দিছে সুন্দর কথা আপনি কাজী অফিস থেকে একটা সুন্দর করে স্টাম লিখে নিয়ে আসবেন এনে ভাবিকে দিবেন দিয়ে বলবেন যে এখানে স্বাক্ষর করে দাও তো আর স্বাক্ষর না থাকলে আছে কারণ মুখে মুখে যে মাপ ওই মাপ এটা যদি মাপে হয় তো তালা খাইলে আবার দাবি করে কিভাবে হয়ে যায় পাওয়ার কথা নয় এই জন্য মোহর নির্ধারণ যেমন লিখিত হয় মোহরলে মৌখিক পদ্ধতিতে মোহর নির্ধারণ করা যাবে না আবার মোহর মাফও করা যাবে না তোমরা যা কিছু করো ব্যাপারে আল্লাহাক সব দেখেন এখন তালাকের মশালা বলতে বলতে যদি আসল জিনিস ভুলে যান আল্লাহ দেখেন পাক এখন তালাকের মশালা শোনাইতে শোনাইতে নামাজের খবর নাই দেখবেন তালাকের সাল্লিশ হইতে হইতে বিচার হইতে হইতে নামাজের বাক্য কত যায় কারো কোনো খবর নাই এখানে তালাকের মীমাংসা করতেছে আল্লাপাক দীর্ঘ কিন্তু এরকম তাপসির করে তো যদি নামাজে ভুলে যাই আল্লাপাক দেখেন সাথে সাথে আবার চলাতের কথা স্মরণ করাই দিচ্ছে